পরিবেশিতামাতজয়ের সাথে সাথে মুসলিমদের এ যাবৎকাল পর্যন্ত সবচেয়ে বড় শত্রু কোরাইশি মুসারিকদের পতন ঘটে বহু বছর আগে মক্কা ছিল জনমানব শূন্য এক ধুধু প্রান্তর আল্লা তাল্লা তার নবী ইব্রাহিম আলাইস্লামকে আদেশ করেছিলেন সেই জনমানবহীন প্রান্তরে তার স্ত্রী হাজেরা এবং সন্তান ইসমাইলকে রেখে আসতে ইব্রাহিম আলাহ সাল্লাম আল্লাহর আদেশ অক্ষরে অক্ষরে পালন করেছিলেন তিনি আল্লাহর ওপর তাওয়াক্কল করে তার স্ত্রী ও সন্তানকে সেখানে রেখে এলেন রেখে আসার সময় আল্লাহর কাছে দোয়া করলেন রব্ব ইন্ আজকাল তুমি লি আতি বিদিককাল মহারমি রব্বানা হে আমাদের রব আমি নিজের এক সন্তানকে তোমার পবিত্র গৃহের সন্নিকটে অনুর্বর উপত্যকায় আবাদ করেছি হে আমাদের রব যাতে তারা চলাৎ কায়েম রাখে আপনি কিছু লোকের অন্তর তাদের প্রতি অনুরাগী করে দিন এবং তাদেরকে রিজিক প্রদান করুন ফল ফলাদি থেকে যাতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে সুরা ইব্রাহিম আয়াত সায়ত্রিশ আল্লাহতালা ইব্রাহিম আল্লাহ সালাম এক দোয়া কবল করলেন খুব অল্প সময়ের মাঝে তাদের রসদ ফুরিয়ে গেলে আল্লাহ আল্লাতালা তাদের জন্য জমজম কূপের ব্যবস্থা করে দিলেন আর সে কূপের বরকতে ধুনু প্রান্তরে জনপদ গড়ে উঠল এরপর ইসমাইল আলাইলাম যখন বড় হলেন তখন আল্লাহ তালা ইব্রাহিম ও তার ছেলে ইসমাইল আলাইকে আদেশ করলেন কাবা ঘর নির্মাণ করার জন্য তারা কাবা ঘর নির্মাণ করে আল্লাহর কাছে দোয়া করলেন রবজলন মুসলিম নিত মুসলিম তলক অনসিকন ও আনসিক বর্হ ربنا فَخْلُقْ لَهُمْ رَسُولًا مِنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِكَ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ হে আমাদের রব আমাদের এই কাজ কবুল করে নাও নিশ্চয় তুমি শ্রবণকারী সর্বজ্ঞ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 এবং তাদেরকে পবিত্র করবেন নিশ্চয় তুমি পরাক্রমশালী মহাজ্ঞানী সুরা বাকারা আয়াত ১২৭ সাতাশ থেকে একশো ইব্রাহিম আলা ইসলাম যে কাবাঘর নির্মাণ করেছিলেন সেই কাবাঘর ছিল তাওহেদের প্রতীক এক আল্লাহর ইবাদত করার জন্য মানুষ কাবাঘরে দূর দূরান্ত থেকে আসত কিন্তু সময়ের সাথে সাথে আরবের সংস্কৃতি ও বিশ্বাসে শির্কের অনুপ্রবেশ করতে থাকে এক পর্যায়ে আরবের লোকেরা ইব্রাহিম আলাহ ইসলামের দিন থেকে পুরোপুরি বিচ্যুত হয়ে যায় এবং মুশরিক হয়ে যায় তারা দাবি করতো যে তারা ইব্রাহিম আলাহলামের দিনের অনুসরণ করত কিন্তু সেটা ছিল কেবল নামে তাদের বিশ্বাস সংস্কৃতি আচার প্রথা কোনো কিছুর সাথে ইব্রাহিম আলাহ সালামের আনিত তাহিদের কোনো সম্পর্ক ছিল না আর তাই আল্লাহ আল্লাহতালার শেষ নবী মুহাম্মদ সাল্লা আলিহাস্লামকে আরবের বুকে পাঠালেন যেন তিনি মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেন তবে এবার শুধু আরবের লোকেরা না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 মক্কার ক্ষমতা আর কর্তৃত্ব পুরোপুরি মুসলিমরা লাভ করল মক্কা থেকে মূর্তি পূজা ও জাহেরি সংস্কৃতি উচ্ছেদ করা হলো। কাঁপা ঘরে আবার তাও হেদ ফিরে এল সিরাতের আজকের পর্বে আমরা আলোচনা করবো মক্কা বিজয় পরবর্তী কিছু ঘটনা নিয়ে আমরা গত পর্বে আলোচনা করেছি মক্কা বিজয়ের পর আল্লাহ রসুল্লু আলি আসলাম মক্কার মসজিদদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেন मक्काशाड़ी कोचु कैड़े ना तक बेर दे तधारण क्षमा कैक जन व्यक्ति जारा साधारण क्षमत आवताभुक्त छा कारण तरह अपराध छो अने गुरुतर एम कि लोक मक्का पाली जाए आक्कर किसान नेतृस्थान लोक लज्जा और अपमानर भय मक्का त्याग कारण एत दिन धरे तस्लिम बिुद्धे जुद्ध कर मुस्लिम करतृत्व मे चलते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 পালিয়ে গেলেও তার মনে সূক্ষ্ম আসা ছিল হয়তো আল্লাহ রসুল তাকে ক্ষমা করে দিতেও পারেন তাই সুহাইল তার ছেলে আবদুল্লাহ এবেন সোহাইলকে ক্ষমার আশায় আল্লাহ রসুলের কাছে পাঠালেন আবদুল্লাহ এবেন সোহাইল রাজ আনহু নবীজিকে জিজ্ঞেস করলেন ইয়াই কি আমার বাবাকে নিরাপত্তা দেবেন আল্লাহ রসুল সাল্লু আলি ওসালাম এক কথায় রাজি হয়ে গেলেন বললেন আল্লাহর কসম সে নিরাপদ তাকে আসতে বলো আল্লাহ রসুল শুধু সোহাইলকে ক্ষমাই করলেন না বলা তাকে স্বাগত জানালেন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 আসলে আল্লাহ রসোলের চরিত্র এমন ছিল যে শত্রুরাও তার ব্যক্তিত্বকে সম্মান না দিয়ে পারত না এই ঘটনার পর সুহাইল কিছুদিন মূর্িক অবস্থাতেই থেকে যান হুনাইনের যুদ্ধে তিনি আল্লাহ রসোল্লের সাথে অভিযানে বের হন এবং মুসলিম হয়ে যান ইসলাম পরবর্তী জীবনে সোহাইল এবং আমার রাজেলাহুক কেমন মুসলিম ছিলেন এই প্রশ্ন আসাটাই স্বাভাবিক যেহেতু এই সুহাইল বছরের পর বছর ছিলেন ইসলামের বিরুদ্ধে সক্রিয় শত্রু আর সুবাইরবেন বাকর বলেছেন ইসলাম গ্রহণের পর সোহাইল নিয়মিত সালাদ সিয়াম জাকাত আদায় করতেন এমনকি তিনি নিজের দল নিয়ে স্বামী আল্লাহ রাস্তা জিহাদ করতে পেরিয়ে পড়েন তিনি এত বেশি সিয়াম আর কিয়াম পালন করতেন যে তার মুখ শুকিয়ে যেত কোরআন শুনলে তিনি কাঁদতেন আর ইয়ার মুখের যুদ্ধে তিনি ছিলেন কির্দুস ব্যাটালিয়ানের কমান্ডার এর এরপরের আলোচনা সফওয়ান ইবেন ওমাইয়া রদেল ওয়ানহকে নিয়ে সফওয়ান ইবেন ওমাইয়ার কথা এর আগে এসেছে সে ছিল ইসলামের একজন নাম করা শত্রু বদরযুদ্ধের পর আল্লা রসুলকে গুপ্ত হত্যার পরিকল্পনাকারী ছিল এই সাফওয়ান মক্কা বিজয়ের পর সেও সুহাইলের মতো মৃত্যু ভয়ে পালিয়ে যায় জেদ্দার কাছে আর সোয়াইবায় আত্মগোপন করে তার পিছনে তারই বন্ধু অমায় রেবেন ওয়াহাব রাদহ এই অমায় রেবেন ওয়াহাবই সফওয়ানের পরিকল্পনা মতো যুদ্ধের পর আল্লা রসুলকে বিশ মাখানো তরবারি নিয়ে হত্যা করতে এসে মুসলিম হয়ে যায় এরপর থেকে অমায়ের সাথে সাফওয়ানের মুখ দেখা দেখাদেখি বন্ধ হয়ে যায় मक्का विजय पर अमायर जेद्दाय सफवानर देखा पाय अमायर के देखे साफवान भावल निश्चय अमायर ता हत्या करतेफवानर बद्धमूल धारणा छिल आल्ला रसुलिरखा हत्या करवें कारण इसलमेर शत्रुता से जहां तर छाड़ा पबार कथा नये अवश्य अमायर सकूँ पर भूल भांगल अमायर के बल्ल तुम्हें केंदे अमायर तुम सब ऋण दायभार तो एख से तुम्हें हत्या करते না সাফওয়ান, আমি তো এমন একজন মানুষের কাছ থেকে এসেছি যিনি সবচেয়ে মহৎ দয়ালু আর সজ্জন ব্যক্তি না আমি তোমাকে বিশ্বাস করি না তোমার কথার প্রমাণ কি? সাফওয়ানের বিশ্বাসী হচ্ছিল না যে আল্লাহর রসুল তাকে নিরাপত্তা দিতে পারেন আসলে অমায় রেবেন ওয়াহাব আগেই আল্লাহ রসুলের কাছ থেকে সাফওয়ানকে নিরাপত্তা দেওয়ার অনুরোধ করেছিলেন অমায়ের বলেছিলেন হে আল্লাহ রসুল সাফওয়ান তার গোচ্চের নেতা তাকে আপনি নিরাপত্তা দান করুন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 तर राजतव्व ही तुम राज शेष पर्त रसल्लाह सल्लाहु आलिस्सलमें पागड़ी देखे साफवान आश्वस्त हुए मदिनाए फिर जाए फिर सेफवान निश्चित हार जन रसलह सल्लाहु आलहीसलम के जिज्ञेस करल योकटी अपनी क्षमा दिए निरापत्ता दान प्रतिश्रुति दिए से ठीक रसलहल्लाहु आलिम हाँ से ठीक ही सफवान बल ठीक है आई मास समय दिन মুসলিম হবার ব্যাপারে চিন্তাভাবনা করতে সে এই সময়টুকু চাইল রসুল্লাহ সাল্লাহ আলী আসলাম তাকে চার মাস সময় দিলেন পরবর্তীতে হাওয়াজিনের যুদ্ধের সময় সাফওয়ান রাদহ ইসলাম গ্রহণ করে মুসলিম হয়ে যায় সে সময় আল্লাহ রসুল তাকে বিপুল পরিমাণ অর্থসম্পদ দান করে তার মন জয় করেন এখানে লক্ষণীয় সাফওয়ানের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহু আলিউসলাম উদার ছিলেন তিনি প্রথমে তাকে নিরাপত্তা দিয়েছেন এরপর চার মাস সময় দিয়েছেন সবশেষে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 यह अवस् उम्मे हाकिम एक कृमा के पे गणारे मक्का फिर चलो आल्ला रसुल्लिंग कथा तुम्हें निरापत्ता दीते राजी सत्य बोलो हाँ तारे कथा तुम्हें निराप्ता दिए एक एक कृमा स्त्री सा मक्काय फिरत आसल एक कृमा स्त्री सा मिलित होते चाहल कंतु तर स्त्री राजी हलना बल तुम्हें एक काफिर और अमी एक मुस्लिम एक रिमा एक धक्का खेल शुद्म्रमुस्लिम हवर कारण स्त्री एभवे प्रत्याख्य करते ही इसलमर प्रति कत भक्ति स्त्री एम टा करते विषय इक्रिमा के इसलम्ब कर ल से स्त्री के साथ आल्ला रसुल्लैसे आसल आल्ला रसुल्लाहु आलहीसलम एक देखे खूब खुशी हलन क्यु एकमा तक सन्दिहान जानते चाहें कि सत्यि निराप्ता दिए রসুল্লা সাল্লু আলী আসসালাম বললেন হ্যাঁ দিয়েছি তুমি নিরাপদ আপনি আমাকে কিসের প্রতি আহ্বান করেন রসল সাল্লু আলী আসালাম বললেন আমি তোমাকে এই সাক্ষ্য দিতে আহ্বান করি যে এক আল্লাহ ছাড়া ইবাদতার যোগ্য আর কোন সত্তা নেই আমি আহ্বান করি তুমি সাক্ষ্য দাও যে আমি আল্লাহর রসুল আর তুমি সালাদ ও জাকাত আদায় করবে আল্লাহর শপথ আপনি তো কেবল সত্য আর যা কিছু সুন্দর তার প্রতি আহ্বান করছেন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 রিদ্দার যুদ্ধ শ্বামের যুদ্ধ এরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ জিহাদে অংশ নিয়ে শেষ পর্যন্ত ইয়ারমুখের যুদ্ধে শহীদ হিসেবে মৃত্যুবরণ করেন সোহাইলেবেন আমার ইক্রিমা কিংবা সাফওয়ান যারা কিনা ইসলামের বিরুদ্ধে এতটা সোচ্ছা ছিলেন যে মক্কা বিজয়ের পর ভয়ে আতঙ্কে আল্লাহ রসুলের হাত থেকে পালিয়ে বাঁচতে চেয়েছেন তারা যখন শুনেছেন রসুল্লাহ তাদের নিরাপত্তা দিতে রাজি হয়েছেন নিজের কানকে বিশ্বাস করতে পারেননি এত বিরুদ্ধাচার করার পরেও ক্ষমা কি করে পাওয়া সম্ভব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 তিনি ছিলেন কম বয়স্ক রক্ত গরম এক যুবক আল্লুর রসুল্সাল্লু আলি আসলাম মক্কা বিজয়ের পর তিনি ঠিক করলেন তাকে হত্যা করবেন ভেবেচিন্তে ঠিক করলেন রসল সাল্লাহু আলিউসলাম যখন তাওয়াফ করবেন তখন সুযোগ বুঝে তার উপর ছুরি চালিয়ে দেবেন পরিকল্পনা মোতাবেক একদিন যখন রসল্লা সাল্লাহ আলি আসসালাম তাওয়াফ করছিলেন তখন ফুদালা তার পেছন পেছন হাঁটতে থাকেন ভাবলেন আজকে তাকে হত্যা করবেনই পরিণাম যা হয় হোক भय केोअक्का करें ना छुरी बर करते हठात एम समय नबीजी सलु आलिस्सलम तरह फिर बल्लें तुम्हें कि फुदाला फुदालालन हाँ फुदाला नबीजी सल्लाहु आलिस्सलम जिज्ञेस करल तुम्हें मने मने कीसर परिकल्पना करे फुदला उत्तर दिले कि जिकिर कर रसल्लाह सलुआसलम हसलें और फुदालार बुके हाथ रेखे बल्लें अस्त फिर एक बलार पर फुदाल अंतरे परिवर्तन चले आसल जखी बुके हाथ रखलेंगे पूरा दुनिया सब चाहते पचंद मानुषुत परवर्ती इसलम ग्रहण करें पांच नम्बर कहनी आब्दुल्ला एबिन जबा आर इधे कलम धरे बिन्न क्राइस मिरिया मुस्लिम मध्य हासान एब सबिद रदल्ला आनू छें तर प्रतिद्वंद्वी कारण हासानो कविता लिखतें मक्का विजय पर नजरान पालिया जान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 এমন এক সময় আসলেন যখন নবীজি সাল্লি ওসলাম সাহাবিদিন নিয়ে কাবার কাছে বসা তাকে দূর থেকে দেখেই নবীজি সাল্লি ওসাল্লাম বললেন আমি তার মধ্যে ইমানে নূর দেখতে পাচ্ছি এরপর ইবিনবী রসুল্লাহ সাল্লি ওসালামকে বললেন আসসালামু আলাইকুম ইয়া রসুল্লা লা ইলাহ ইহ মুহাম্মদ রসুল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে পথ দেখিয়েছেন আমি দীর্ঘ দিন আপনার সাথে শত্রুতা করেছি মানুষকে আপনার বিরুদ্ধে খেপিয়ে তুলেছি अभी घोरार पीठे चढ़े उटे पीठे चढ़े पाए हेटे अपन बिरोधित मुखोमुखी जान ना होते हैं तीन नजरान पर्त चले गु आल्ला कल्याण चेन आज हम आप मुस्लिम भीमि कतना अंधकारे निमज्जित छप्राण पाथर पूजा करतम जेकिा जाने के पूजा कर आलहमदुल्ल्हे के पद देखिए রসল্লা সাল্লাহ আলী আসলাম তাকে জানিয়ে দিলেন তার অতীত জীবনের সমস্ত গুণাহ মাফ হয়ে গেছে আবদুল্লাহ বিনজাবির বাকি জীবন ইসলাম ও নবীজের প্রশংসা করে কবিতা লিখে যান রসল সাল্ল আলী আসলাম তাকে পুরস্কার হিসেবে নিজের একটি চাদর উপহার দেন সব শেষে আমরা আলোচনা করব আবু বকরের বাবা আবু কুহাফার ইসলাম গ্রহণের কাহিনী মক্কা বিজয়ের সময় আবু কুহাফা ছিলেন অনেক বৃদ্ধ পুরোপুরি অন্ধ ইসলাম গ্রহণ না করার কারণ ছিল তার ছেলে আবু বকর রাজ আনহুর ওপর খুব অসন্তুষ্ট ছিলেন বয়সের কারণে তার নড়াচড়া করার মতো অবস্থা ছিল না তাই আবু বকরের মেয়ে আসমাবিন্দ আবু বকর রাজুহ আনহা তার দাদাকে আল্লাহ রসুল্লাহু আলিউ আসলামের কাছে নিয়ে আসেন রসোসালু আলিউ আসলাম বললেন তোমরা তো তাকে বাড়িতে রেখে আসলেই পারতে আমি তো তার কাছে যেতে পারতাম আবু বকর রাজু আনহু উত্তর দিলেন না বরং এটাই বেশি সঙ্গত যে তিনি আপনার সাথে দেখা করতে আসবেন এখানে লক্ষণীয় আল্লা রসুল সাল্লা আলি আসলামের নিরহংকার স্বভাব এবং আবু বকর রদুল্লাহ আনহুর বুঝ আবু বকর রাদেল্লা আনহু তার সব চাইতে কাছের মানুষ বন্ধুর প্রতি ভালোবাসার কারণে রাসুল্লাহ সাল্লু আলিউসলাম তার বৃদ্ধ বাবার সাথে গিয়ে দেখা করতেও দ্বিধাবোধ করেননি অথচ তিনি ছিলেন একজন নবী এবং মক্কার বিজয় শাসক অন্যদিকে আবু বকর রাদিল্লাহ আনহ বুঝতেন বয়সে বড় হলেও তার বাবারই উচিত নবীজি সাল্ল আলহামের সাথে দেখা করতে যাওয়া। আবু কহফা আল্লাহ রসুলসাল্লু আলিউ আসলামের হাতে ইসলাম গ্রহণ করলেন বয়সের কারণে তার চুল ছিল ধপধবে সাদা রসল সাল্লাহ আলিউসালাম বললেন তিনি যেন কালো বাদে অন্য কোনো রঙ দিয়ে চুলের রং বদলে ফেলেন এখান থেকে আমরা একটা ফিখহ জানতে পারি আর তা হল যদি কারো বয়সের কারণে চুল সাদা হয়ে যায় তাহলে সে কালো বা চুলের আসল রং বাদে অন্য কোনো রঙ চুলে দিতে পারবেন আবু কফা যখন আল্লাহ রসুল সাল্লু আলহামের কাছে হাত বাড়িয়ে ইসলাম গ্রহণ করছিলেন তখন আবু বকর রাদিল্লাহ আনহু কেঁদে ওঠেন নবীজি জানতে চাইলেন এই খুশির মুহূর্তে তিনি কেন কাঁদছেন আবু বকর রদুল্লাহ আনহু উত্তর দিলেন আমি ভাবছি ইস হাতগুলো যদি আবু তালিবের হতো আবু বকর রদুল্লাহ আনহু জানতেন নবীজি সাল্লু আলহি আসলামের চাচা আবু তালিব যদি আজকে এই স্থানে থাকতেন তাহলে নবীজি আরও অনেক বেশি খুশি হতেন আবু বকরাদ আনহুর কাছে নিজের বাবার ইসলামের চাইতে আবু তালিবের ইসলাম ছিল বেশি প্রিয় এর কারণ কি। নিজের বাবার ইসলাম গ্রহণ একজন সন্তানের জন্য নিঃসন্দেহে খুশি বিষয় কিন্তু নিজের খুশির চাইতে নবীজির খুশি আবু বকরদ্িল আনহুর কাছে বেশি গুরুত্বপূর্ণ তাই তিনি বলেছিলেন আজ যদি এই হাতগুলো আবু তালিবের হতো মক্কা বিজয়ের ফলে মুসলিমরা নিরঙ্কুশভাবে আরবের সবচাইতে শক্তিশালী রাজনৈতিক শক্তিতে পরিণত হয় এর আগ পর্যন্ত কুরাইশটা ছিল আরবের সব চাইতে শক্তিশালী গোত্র মক্কা বিজয়ের পর মুসরিদদের অন্যান্য শক্ত শক্তঘাঁটি যেমন তায়েফ হুনাইন ইত্যাদি অঞ্চলে অভিযানের পথ সুগম হয় মক্কায় ইসলামকে শক্তিশালী করার জন্য আল্লাহ রসুল্লাহু আলহাম মুআজ বেন জবাল রদিয়াল আনহুকে মক্কায় রেখে আসেন তার দায়িত্ব ছিল সালাতের ইমামতি করা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 উমুলিন আইসারদ আনহার একটি হাদিস থেকে আমরা জানতে পারি রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেন আল্লাহ আমাকে বলেছেন তিনি আমাকে একটি নিদর্শন দেখাবেন নিদর্শনটি দেখার পর আমাকে বারবার পড়তে হবে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাক ফিরুল্লাহ ও আতুব ইলাহি এই হাদিসে আল্লা রসুল যে নিদর্শনের কথা বলছেন সেটি হচ্ছে সুরা আন্নাসর সুরা আন্নাসরে আল্লাহ তালা বলেন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 এবং তুমি মানুষকে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে দেখবে তখন তুমি তোমার রবের কৃতজ্ঞতা মূলক পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং তার সমীপে ক্ষমা প্রার্থনা করো তিনি তো সর্বাপেক্ষা অধিক অনুতাপ গ্রহণকারী এই আয়তের প্রসঙ্গে ইমাম কর্তুবী রহমাহুল্লাহ বলেন এই আয়াতে মক্কা বিজয়ের সময়ের কথা বলা হচ্ছে আরবরা বলেছিল দেখো মোহাম্মদ আজ হারাম অর্থাৎ মক্কার লোকেদের উপর বিজয়ী হয়েছে এই মক্কাকে আল্লাহতালা আব্রাহার বাহিনী থেকে রক্ষা করেছিলেন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 তাকে একদিন অমর রাজুল্লাহ আনহো এই আয়াতের ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন এই আয়াতে কিসের কথা বলা হচ্ছে তিনি উত্তর দিয়েছিলেন এখানে রসল সাল্লাহ আলি ওয়াসলামের মৃত্যুর কথা বলা হচ্ছে এরপর আমরা আলোচনা করবো জাদিমার অভিযান নিয়ে এই অভিযানে নেতৃত্বে ছিলেন খালিদ এবং ওয়ালিদ রাদুল্লাহ আনহো এই অভিযান নিয়ে আমরা আলোচনা করব কারণ এই অভিযানে খালিদ রাদুল্লাহ আনহো একটি ভুল করেছিলেন এবং সেই ভুল থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আছে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 रसोल्लाहल्लाह आलिस्सलमर खूब खराब लगलोनी तुम्हारे कारो मना की एक दया हलना से हत्या करा तो भूल तार लोकटी एभवे हत्या करा खूब ही दुख जनक पुरो घटनाटा रसल्ला सालाु आलिम के कष्ट दे दिया रक्तपन परशोध करार्जन आलिबिन आबिती ब्रदल्लाह के पाठाल क्यों लोकगुलो इसलम ग्रहण कर समस्त किस क्षतिपूरण दे রক্তপণ ছাড়াও যা কিছু হারানো গিয়েছিল যা কিছু তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল তার সব কিছুর জন্য আলী রাজিল্লা আনহু ক্ষতিপূরণ দিলেন এরপরেও কিছু অর্থ বেঁচে গিয়েছিল যদি তাদের কোনো কাজে লাগে এই ভাবে আলী রাজিল্লা আনহু সেটাও তাদেরকে দিয়ে দিলেন ইমাম এবেন কাসির রেহমাহুল্লাহ এই ঘটনা নিয়ে একটি মন্তব্য করেছেন তিনি বলছেন খালিদ ইবির ওয়ালিদ ওই গোত্রের অনেকজনকে হত্যা করেছিলেন আর প্রায় সব বন্দিকে মেরে ফেলেছিলেন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 ইমামের ব্যক্তিগত সম্পদ থেকে নয় বরং মুসলিমদের কোষাগার থেকে দেয়া হবে আল্লাহ ভালো জানেন আর এই কারণে আবু বকরার সিদ্দিক রাদেল্লাহ তাকে তার পদে বহাল রেখেছিলেন আবু বকর রাদিল আনহু বলেছিলেন আমি সেই তলোয়ারকে কোশবদ্ধ করতে চাই না যেই তলোয়ারকে আল্লাহ আজদাওয়াজাল মুর্শিকদের ওপরে কোশমুক্ত করেছেন তবে অমর ইব খাতার রাদেল্লাহ আনহু সময় খালিদকে তার পদ থেকে অব্যাহতি দেয়া হয় জিহাদের সময়। মুসলিমদের দ্বারা ভুল ত্রুটিগুলোকে কীভাবে সুন্না অনুসারে সামলানো যায় সেই ব্যাপারে এই ঘটনার মাঝে শিক্ষা রয়েছে খালিদিন ওয়ালিজ্লা আনহ কিছু মুসলিমকে হত্যা করেছিলেন কিন্তু সেজন্য তাকে কারাবন্দী করা হয়নি বা তার পথ থেকে বরখাস্ত করা হয়নি রসুল্লাস্ল আলী আসসালাম স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন যে এই কাজের সাথে তিনি একমত নন তিনি খালিদকে শাস্তি দিলেন না কারণ যুদ্ধের ময়দানে সেনাপতিকে দ্রুত অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয় তাই ক্ষেত্রবিশেষে ভুল হওয়া স্বাভাবিক तब आमिर हिसेब रसुल्लासल्लम निहतर परिवार क्षतिपूरण दिलें बर्तमान समय देखी मतपार्थक्य कि भूलर कारण मुस्लिम मध्य एके अपर मध्य अनेक सहजे द्रुत सृष्टि हो जाए स्रेफ भिन्नमत चिंता भावना धारण कर मुस्लिम आक जन के पढ़ भावते शुरू करफिर दे के आपन मने शुरू कर कखो कख मुस्लिम हुए जन के काफिर हाथे तुले दे व काफिर हाथे लाछित होते देखले खुशी है अथच एक मुसलिमे मुसलिम सम्पर्क भाईर मत रसल्ला आलिस्सलम मुसलिमरा एके अपर भाई से शत्रुर हाथ तुले देना तारे विश्वासघातकता अत्याचार करना दुई भाईर मध्य मतपार्थक्य थे तरा भाई तारा एके अपर के सहा शत्रु एक थकों मतभिन्नता थ একে অপরকে ঘৃণা করবে না সম্পর্ক ছেদ করবে না খালিদ রাজি আনহো এই অভিযানে খুব বড় একটি ভুল করেছিলেন তার ভুলের কারণে অনেক মারা যায় কিন্তু খালিদের আন্তরিকতার কোনো অভাব নেই। ভুল সাল্লাম কারণে এমনটা হয়েছে তাই তিনি খালিদ রাজ আনহোকে তার পদেই রেখে দেন এর পরে আলোচনা হচ্ছে মূর্তি ভাঙার অভিযান নিয়ে রসুল্লাহ সাল্লাহু আলী আসলাম আল উজ্জার মূর্তি ধ্বংস করার জন্য খালিদিবেন আলিদুল্লাহ আনহুকে পাঠালেন লাত উজ্জা হুবাল এগুলো ছিল সে সময় মুশ্রিকদের কিছু জনপ্রিয় দেবতা রসল সাল আলী ওসলাম কাবার চারপাশের মূর্তিগুলোকে ধ্বংস করেছিলেন এখন তিনি মক্কার বাইরের মূর্তিগুলোকে ধ্বংস করতে চাইলেন আল উজ্জার মূর্তি ছিল নাখলায় খালিদিবেন আলিদ্রাদ আনহু নাখলায় গেলেন উজ্জার তত্ত্বাবধায়করা তাকে দেখেই পালিয়ে গেল খালিদিবেন আলিদ্রদুল্লাহ আনহু অজ্জার মূর্তি ভেঙে ফেললেন এর ভিত্তিপ্রস্তর সহ গুড়িয়ে দিলেন কিন্তু ফিরে আসার পর রসল্লাহু আলু আসসালাম তাকে জিজ্ঞেস করলেন তুমি কি আর কিছু দেখো নি খালিদ উত্তর দিলেন না রসল্লা সাল্লু আলিউস্লাম বললেন তাহলে তুমি আসল কাজটাই করনি খালিদেবেন ওয়ালিদ আবার ফিরে গেলেন দেখতে পেলেন এলোমেলো চুলের এক নগ্ন নারীকে সে চিৎকার করছে আর নিজের গায়ের ময়লা ছুঁড়ে ছুঁড়ে মারছে ভয়ঙ্কর এক দৃশ্য খালিদেবেন ওয়ালিদ ভীত হওয়ার পাত্র নন তলোয়ারের কোপে তাকে হত্যা করলেন রসুল্লা সাল্ল আলিউসলাম শুনে বললেন হ্যাঁ ওটাই ছিল আলো অজ্জা তুমি তাকে হত্যা করেছ বাহ্যিকভাবে একটা মূর্তি থাকলেও অজ্জা মূলত ছিল এক ধরনের জিন বা শয়তান এর ভিতর জিন বা শয়তান বাস করছিল রসুল্লাহ সাল্ল আলী আসলাম বললেন আজকের পর অজ্ বলতে আর কিছু নেই এরপরে মানাত ধ্বংসের কাহিনী মানাতের মূর্তিটি ছিল লোহিত সাগরের পারে। পাড়ে মক্কামুদিনার মাঝামাঝি একটা জায়গায় জাহিলিয়াতের যুগে আওস খাজরাজ গাসান এবং অন্যান্য অনেক গোত্র মূর্তি পূজা করত হজের সময়ে তারা এই মূর্তির পূজা দিয়েই হজের সূচনা করতো সবেন জাইদ আল আশ হালি রদেল আনহুকে আল্লাহ রসুল সাল্লু আলী ওসালাম এই মূর্তি ধ্বংস করার জন্য পাঠালেন বিশজন সৈনিক নিয়ে তিনি মানাত ধ্বংস করতে গেলেন মানাতের রক্ষক তাদেরকে বলল কেন এসেছো। তারা বললেন মানাত ধ্বংস করতে হ্যাঁ করো দেখি কি করতে পারো সাদ মূর্তির দিকে এগিয়ে গেলেন বেরিয়ে এলো একটি কালো নারী সে মুখ দিয়ে আজেবাজে বকছিল বুকের মধ্যে থাবা দিচ্ছিল মূর্তিরক্ষক বলে উঠল মানাদ ধ্বংস করে দিয়ে এই অবাধ্যদের সাদ কোনো ভক্ষেপ করলেন না প্রথমে সেই মহিলাকে হত্যা করলেন এরপর মূর্তি ধ্বংস করে ফিরে এলেন এর পরের মূর্তি সুয়া এই মূর্তির পূজা করত বন হুজাইল কোত্র মক্কা বিজয়ের পর বন হুজাইল কোত্র ইসলাম গ্রহণ করে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 এই বলে সোয়ার রক্ষক মুসলিম হয়ে গেল চোখের সামনে মূর্তির অসারতার প্রমাণ পেয়ে হয়তো তার বোধদয় হয়েছিল এভাবেই বিভিন্ন মূর্তি ভাঙার মাধ্যমে আরবের বুক থেকে শিরকের প্রতীকগুলোকে একে একে উচ্ছেদ করা হল এবার আমরা আলোচনা করব মক্কা বিজয়ের ঘটনা থেকে প্রাপ্ত কিছু শিক্ষা নিয়ে প্রথম শিক্ষা হল ইসলামের সাম্য মক্কায় প্রবেশকালে আল্লাহ আলী ওয়াসলামের উঠের পেছনে বসা ছিলেন ওসমা এ বিন জাইদ রাদিল্লাহ আনহু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 এমন বৈষম্যের সমাজে লোকদের কাছে ব্যাপারটা হজম করতে কষ্ট হবে এটাই স্বাভাবিক তাই তারা ওসামা এ বিন জাইদ রাদিল্লাহ আনহুকে দিয়ে আল্লাহ রসুলের কাছে শাস্তি লাঘব বা মাফ করার জন্য অনুরোধ করাতে চাইল কারণ ওসামা রাদুল্লাহ আনহুকে রসুল্লাহ সাল্লু আলি আসলাম খুব ভালোবাসতেন তারা আশা করছিল ওসামা বিন জাইদ রাদিল্লা আনহু যদি নবীজির কাছে অনুরোধ করে তাহলে হয়তো তিনি সেই অনুরোধ ফেলতে পারবেন না তাদের পীড়াপিরিতে ওসামা বিন জাইদ রাদিল্লাহ আনহু অনিচ্ছার সাথে রাজি হলেন বিষয়টা নিয়ে কথা তোলার সাথে সাথে রসলুল্লাহ চেহারাই বদলে গেল তিনি খুবই রেগে গেলেন সন্ধ্যাবেলা রসল সাল্লু আলী আসলাম দাঁড়িয়ে একটি খুদ্বা দিলেন খুদ্বাই বললেন তোমাদের আগের জাতিগুলো ধ্বংস হয়েছিল এই কারণে যে তাদের সম্ভ্রান্ত বংশের কোনো লোক চুরি করলে তাকে তারা ছেড়ে দিত আর দুর্বলকেও চুরি করলে তাকে শাস্তি দিত আমার জানের মালিক আল্লাহ নামে কসম করে বলছি যদি মুহাম্মাদের কন্যা ফাতিমাও চুরি করত তাহলে আমি তার হাত কেটে নিতাম এরপর হাত কায়েম হল অর্থাৎ শাস্তি স্বরূপ মহিলার হাত কেটে নেয়া হল পরে অবশ্য সেই মহিলা তবা করেছিলেন তার বিয়েও হয়েছিল আই সারাদ আনহা বলেন এই ঘটনার পরে তিনি আমাদের সাথে দেখা করতে আসতেন তার কিছু প্রয়োজন থাকলে আমি রসল্লাহকে সেসব জানাতাম সস্লাসাল্লি ওয়াসাল্লাম আমাদেরকে এমন এক আদর্শে শিক্ষা দিয়েছিলেন যেখানে আইন মানুষের জীবনকে পরিচালনা করে ক্ষমতা নয় যদি কোনো সমাজে কেবল দুর্বলদের শাস্তি দেয়া হয় আর ক্ষমতাশালীরা পার পেয়ে যায় তাহলে আল্লাহ আজ্জাওয়াজাল সেই সমাজকে ধ্বংস করে দেন বর্তমান সমাজে এই বৈষম্য তো আছেই উপরন্তু আল্লাহর আইন বলেও কিছু নেই হাদিসে এসেছে আল্লাহর হুদুদের একটি হাত প্রয়োগ করা টানাচল্লিশ দিন বৃষ্টি হওয়া থেকে কল্যাণকর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 বুখারিতে এসেছে যে রসল সাল আলী আসলাম মক্কা বিজয়ের পরে বলেন আজ থেকে আর কোনো হিজরত নেই শুধু জিহাদ ও নিয়ত আছে আর যদি তোমাদেরকে যুদ্ধ করার জন্য আহ্বান করা হয় তাহলে তোমরা তাতে সাড়া দেবে মক্কা বিজয়ের আগে হিজরত করা ছিল বাধ্যতামূলক সে সময় যেই মুসলিম হতো তাকে মক্কা থেকে মদিনা বা আরবের অন্য যে অংশেই থাকুক না কেন তাকে মদিনায় হিজরত করতে হতো মক্কা বিজয়ের পরে কেউ কেউ রসল সাল্লু আলি আসলামের কাছে হিজরত করার ইচ্ছা পোষণ করলে রসুল্লাহ সাল্লু আলী আসলাম তাদেরকে বললেন হিজরতের সময় শেষ যারা যারা হিজরত করেছে তারা এর আচর বা সব পেয়ে গেছে এখন আর হিজরতের সুযোগ নেই হিজরতের বদলে এখন আছে জিহাদ যে ইবাদতের মাধ্যমে হিজরতের সব লাভ করা যাবে তা হল জিহাদ ফি সাবিল্লাহ তবেই আতা এবং রাবাহ রাহিমাহুল্লাহ বলেন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 जेखने स्वधीन भावे इसलम पालन करते बाधा नही। दीन को बाधा नहीं प्रकाश्य दिन पालन व्यक्तिगत अहकामगुलर इसलमर सबगुल्काम पालन करार सूझे बर्तमान कुफर भूमि कोूमि सेटाई स्पष्ट कंतु को इसलमर भूमि नहीं तमान समय हुकुम हल एक मुस्लिमें सेने हिजरत करा उचित जैसे सब चे भा आल्ला इबादत करा जा विषय कि आपेक्षिक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 কিন্তু দুনিয়াবি আরাম আয়াসের বিবেচনায় সেই জায়গাটি আরামদায়ক নয় সেক্ষেত্রে দ্বিতীয় দেশে হিজরত করাটাই দিনের দাবি তিন নম্বর শিক্ষা বিজয়ের আগের ও পরের মুসলিমরা সমান নয় আমর এবং সালামা রাদ আনহ ছিলেন মক্কার বাইরে থেকে আসা একজন সাহাবি তিনি তার ছোটবেলার কথা বর্ণনা করেন আমাদের সামনে দিয়ে কোনো মোসাফির গেলে আমরা তাকে মুহাম্মদ সাল্লু আলহি ওয়াসালামের কথা জিজ্ঞেস করতাম তারা বলত তিনি দাবি করেছেন যে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 क्योंकि मानुषर कथा बार्ता कने आसत और एभवे कुरयर अनेक आयात मुखस्त कर फेले अथचर गोत्रे लोकेा तक काफिर आरबरा दले दले मुस्लिम हो मक्का विजय पर देखते चेब कुरएश वरम मुहम्मद सल अलहीसलमर यह द्वंदे क्या जयी है गणमानुष ए चिंता करते स्वाच्छंदा सत्य सन्धान करना बरंत जयी दल सन्धान करा देखे कारा विजयी हो পর বিজয় দলের অনুসরণ করে তাই সে যুগের আরবরা বলত মোহাম্মদ যদি তার নিজ গোত্রে বিপক্ষে হেরে যান তাহলে তাকে আর তার গোত্রকে ছেড়ে দাও আর যদি তিনি বিজয় হন তাহলে তিনি একজন নবী এবং তিনি সত্যবাদী এই মানসিকতা ত্রুটিপূর্ণ বিজয় সত্যের মানদণ্ড নয় আমরা রসুল্লা সাল্লু আলাই ওয়সালাম হাদিস থেকে জানি এমন কিছু নবী এই দুনিয়ায় ছিলেন যাদের অনুসারী ছিল খুবই কম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 संख्यारिष आरार विपरी स्वल्प्यक मानुष इसलम चूड़ान विजय अर्थात मक्का विजय आगे इसलम ग्रहण करा जानत आल्ला रसुल हम सत्यनबी तरा विजय अपेक्षा करें इसलम के सत्य जानी मुस्लिम हुए त्यागी झापिए पड़े तेपारे आल्ला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 बर्तमान समय प्रेक्षित यस्लिम अनुप्रेरणार उत्स होते कारण बर्तमान इसलम शक्तिशाली भावित अवस्था नहीं कई इसलम्र प्रतिष्ठार आगे ये प्रतिकूल परेशे जरा इसलम के आकड़े धरने इसलम त्याग स्वीकार कर, कर तरह मर्जदा और पुरस्कार नदेह से सब लोकर चाहते बेसि जारा इसलमर विजय देखलम बाहन जोग दे ফেসবুক পেজ ডবু ডেসবুক ডব্লিউ ডাব্লু ডব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ রেইন www.youtube.com মিডিয়া raindropsmedia.org 2 0 1 5